কাসিম ইবনু মুহাম্মদ ও সুলাইমান ইবনু ইয়াসর রহমাতুল্লাহ হতে বর্ণিত যে ইহিয়া ইবনু সাইদ ইবনু আস রহমাতুল্লাহি আব্দুর রহমান ইবনু হাকাম এর কন্যাকে তালাক দিলে আব্দুর রহমান তাকে উমিনে আইসার রাহের কাছে নিয়ে গেলে তিনি মদিনার শাসনকর্তা মারওয়ানের কাছে বলে পাঠালেন আল্লাহকে ভয় করো আর তাকে তার ঘরে ফিরিয়ে দাও মারওয়ান বলেন সুলাইমানের বর্ণনায় আব্দুর রহমান আমাকে যুক্তিতে হারিয়ে দিয়েছে কাসিম ইবনু মুহাম্মদের বর্ণনায় তিনি বলেন ফাতিমা বিনতে কায়েসের ঘটনা কি আপনার কাছে পৌঁছেনি তিনি বললেন আয়সা ফাতিমা বিনতে কায়েসের ঘটনা মনে না রাখলে তোমার কোনো ক্ষতি হবে না মারওয়ান বললেন যদি মনে করেন ফাতিমাকে বের করার পিছনে তার মন্দ আচরণ কাজ করেছে তবে বলবো এখানে সে মন্দ আচরণ বিদ্যমান আছে